আসসালামু আলাইকুম ওরক আলহামদুলিল্লাহ রবিসালামিমাসীন প্রিয় দর্শক মন্ডলী আপনারা পিস টিভি বাংলা থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন ইসলামের হালাল হারাম অর্থনৈতিক বিভিন্ন ব্যবস্থা অবস্থা ইত্যাদি সম্পর্কে আপনারা জ্ঞান লাভ করছেন ইনশাল্লাহ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 অবশ্যই আছে জিনপোশের একটি কাপড় জিনপোশ মানে যে কাপড়টা ঘোরার পিঠে কিংবা গাধার পিঠে কিংবা উটের পিঠে রেখে তার উপর সেই জিনপোষের একটা কাপড় আছে যার অর্ধেক পরি ও অর্ধেক বিছাই সেই কাপড়ও আবার কি করা হয় সেখান থেকে পরি আবার বিছানো হয় আর একটি বড় পাত্র আছে যাতে পানি পান করি পানি তুলে সাথে পানি রাখা হয় পানি পান করি মহানব ইসলাম বললেন নিয়ে এসো সে দুটিকে লোকটি সে দুটিকে হাজির করলে আল্লাহ রসুল তা হাতে নিয়ে বললেন এ দুটিকে কে কিনবে এক ব্যক্তি বলল আমি দিয়ে দিয়ে কিনবো। কিনবো। বললেন কে সাল্লাহান থেকে বেশি দেবে এটাকে কি বলা হয় এটা নিলাম করা বলা হয় এখান থেকে ওলামারা বৈধ করেছেন এবং দলিল নিয়েছেন যে ইসলামে নিলাম করা বা নিলাম করে কিছু বিক্রি করা বৈধ বললেন এক গ্রহামের বেশি কে দেবে তখন তিনি দুই অথবা তিনবার বললেন এক ব্যক্তি বলল আমি দুই দেহাম দিয়ে কিনবো ইয়ারাসুল আল্লাহ দুটো জিনিস দুই দেড়হাম দিয়ে মহানবী সাল্লাহ্লাম বললেন যে তাহলে দুই দৃঢ়হাম নিয়ে আনসারিকে আনসারিকে দিয়ে দাও বা আনসারিকে দিয়ে দেওয়া হলো এর মধ্যে এক দেহাম দিয়ে রাসুল্লাহ আসাল্লাম বললেন এক দৃঢ়াম দিয়ে তুমি খাবার কিনে নিয়ে তোমার পরিবারকে খাওয়াও আর অপর একটি দেহাম দিয়ে একটি কোড়াল কুড়াল কুরুল যাকে বলি আমরা কিনে নিয়ে এসো এবং সেটা কিনে আমার কাছে এসো লোকটি তাই করলো ফিরে গিয়ে এক দেহান দিয়ে খাবার কিনে পরিবারকে দিল আর এক দেহান দিয়ে একটা কুরুল কিনে মহানবী সাহাশ্লামের দরবারে ও তিনি নিজ হাতে তাতে একটি কাঠের বাট লাগিয়ে দিলেন কুরুলের বাঁট ছিল না কাঠের একটা বাট লাগিয়ে দিলেন লোহার কুরুলের সাথে অতঃপর বললেন যাও এটা দিয়ে কাঠ কেটে বিক্রয় করো কাঠ কেটে নিয়ে এসো এবং নিয়ে এসে শহরে বিক্রি করো আর যেন আমি পনেরো দিন তোমাকে না দেখতে পাই তারপর লোকটি নির্দেশ মতো চলে গিয়ে কাটকেটে কেটে বিক্রয় করতে লাগলো অতঃপর একদিন সে তার কাছে উপস্থিত হলো তখন সে ১০ দ্রাহামের মালিক সে তার কিছু কাপড় নিল এবং কিছু দিয়ে খাবার কিনলো ওই দ্রাহাম দিয়ে আল্লা রসুল হাসান তাকে বললেন কেয়ামতের দিন তোমার চেহারায় কালো দাগ নিয়ে উপস্থিত হওয়া থেকে এটা তোমার জন্য অধিক উত্তম তার মানে কি তুমি যদি চেয়ে খেতে যে খেলে পড়ে। তোমার মুখে বা তোমার চেহারায় কালো দাগ পড়তো যে কালো দাগ তুমি কেয়া দেখতে পেতে এর থেকে তোমার জন্য উত্তম হলো যে তুমি এইভাবে কাট কাটবে আর বাজারে এসে বিক্রি করে সেইখান থেকে তুমি খাদ্য সংগ্রহ করবে সংগ্রহ করবে আসলে জেনে রেখো তিন ব্যক্তি ছাড়া অপর কারোর জন্য চাওয়া বা ভিক্ষা করা বৈধ নয় নম্বর এক অত্যন্ত অভাবী তার কোনো উপায় নেই নম্বর দুই চূড়ান্ত দেনা বা জরিমানা দেয় আবদ্ধ ব্যক্তি আর নম্বর তিন পীড়াদায়ক রক্তপণের জন্য দায়ী ব্যক্তি যে অর্থদণ্ডে পড়েছে তাকে অর্থদণ্ড দিয়ে সাহায্য করতে হবে আর সে তার জন্য কি করতে পারে হাত পারে ভিক্ষা করতে পারে এছাড়া কারোর জন্য তোমার সুঠাম দেহ আছে শক্তি আছে সামর্থ্য আছে তুমি চেয়ে খাবে যা বৈধ নয় তোমার শক্তি দেখে আমি তোমাকে কোড়াল কিনে দিলাম কুঠারি কিনে দিলাম আর তার দ্বারাই তুমি কাঠ কেটে এনে বাঁচবে এটা তোমার জন্য উত্তম নচেত যদি অন্যায় ভাবে তুমি তোমার শক্তি থাকা সত্ত্বেও তুমি চেয়ে খাও তোমার চেহারায় কি হবে কালো দাগ পড়বে আর সেই দাগ তুমি কেয়া দেখতে পাবে ইসলাম কত সুন্দর ব্যবস্থা দেয় ইসলাম ব্যবস্থা দিল ভিক্ষা করো কাজ করে খাও শক্তি আছে সামর্থ্য আছে উপায় আছে তুমি কাজ করে খাও রাসুল্লাহ বলেছেন তোমাদের মধ্যে কেউ কাক কেটে নিজের পিঠে বহন করে এসে বিক্রি করে খাবে সেটা তার জন্য ভালো তবু সে কারো কাছে চাইবে না হয়তো বা সে তাকে দেবে অথবা দেবে না চাওয়া চেয়ে খাওয়া ভিন্ন জিনিস এই চাইতে নিষেধ করে ইসলাম বরং কাজ করো কাজ করে খাও আরো বলেন যে ব্যক্তি নিজের হাতে কাজ করতেন তিনি বাদশাহ ছিলেন তাই না তার কাছে ধন সম্পদ ছিল তবুও তিনি নিজের হাতে কামাই করে খেতেন পবিত্র খাবার রসুল যে ব্যক্তি ভিক্ষা করবে ভিক্ষা করতে ভিক্ষা করতে করতে যখন সে মারা যাবে মানুষের কাছে চাইতে চাইতে যদি মারা যায় তাহলে কেয়ামতের দিনে আসবে এমন অবস্থায় যে তার চেহারায় কোনো প্রকার মাংস থাকবে না হাড্ডি থাকবে কঙ্কাল এই চেহারার মাংস তার খোসে থাকা অবস্থায় সে দেখবে কেন যেহেতু সে মানুষের কাছে ভিক্ষা করে হাত পেতে খেয়েছিল তার উপায় থাকতে যে ব্যক্তি মানুষের কাছে চাইবে অথচ তার কাছে এতটা পরিমাণ অর্থ আছে যে সে অমুকাপেক্ষী মানে চাইতে হবে না তবু চেয়ে খাচ্ছে কে আমাতে জিজ্ঞাসা করা হল তাহলে কি তার মানে তোমার কাছে কতটা পয়সা থাকলে পরে তোমাকে অমকাপে কি বলা যাবে বা অভাবী নয় এমন বলা যাবে কালা খামসুন আদির যে ব্যক্তি অভাব নেই অথচ লোকের কাছে চাইবে নাহি যে ফাকা যে দারিদ্র তার কাছে এসেছে অথচ চাইছে মানে কোনো অভাব নেই তাও চাইছে আও অথবা তার পরিবার এমন আছে ছেলে মেয়ে আছে তার রুজি রোজগার হচ্ছে না তার নিজের পেট ভরাবে নাকি ছেলে মেয়ের পেট ভরা কোহুম যাদের ভরণ পোষণ সে করতে পারে না যা আয় মাল কেয়ামাতি বেওয়াজহিনাহাম কেয়ামতের দিন উপস্থিত হবে তার চেহারায় কোনো মাংস খন্ড থাকবে না বিনা মাংস কঙ্কাল নিয়ে সে কেয়ামতে উপস্থিত হবে রাসুল্লা ভিক্ষা করার ব্যাপারে ভিক্ষার দরজা খুলে দেবে অথচ তার কোনো অভাব নেই এবং এমন সন্তান নেই যাদেরকে পালন করতে হবে চাওয়ার দরজা খুলে দিল চেয়ে খাওয়ার অভ্যাস করে দিল মেগে খাওয়ার অভ্যাস নিজের জীবনে এনে দিল আরো অভাবের দরজা খুলে দেবেন আল্লাহ অভাবের দরজা খুলে দেবেন যে ব্যক্তি নিজের জীবনে ভিক্ষার দরজা খুলে দেয় রসুল আরো বলছেন তিনটে জিনিস এমন আছে যদি আমি কসম করে বলি তা বলা হবে এবং তা সত্য কি লায়ান সাদাকা সাদাকা করলে কোনো মাল কমে যায় না এটা গ্যারান্টি আল্লাহ রসুল বলছেন কসম করে বললেও বলা যাবে গ্যারান্টি যদি আপনি সাদকা করেন দান করেন এবং বোঝেন যে আমার মাল কমে যাবে এটা হতে পারে না যত দান করবেন আল্লাহ আল্লাহতলা বৃদ্ধি দেবেন ফাতা সদাকু আর সে অত্যাচারীকে ক্ষমা ক্ষমা করে দেবে এই ক্ষমাশীলতার ফলে আল্লাহ তার মর্যাদা বদ্ধন করে দেবেন তার মর্যাদা উঁচু করে দেবেন বাড়িয়ে দেবেন এটা আল্লাহ নবী কসম খেয়ে বলছেন কেয়ামতের দিনে প্রিয় দর্শক মন্ডলী বাবা বিরতির পর আয় সে আপাকি কথা বলব প্রিয় দর্শক মন্ডলী বিরতির পর যে কথা বলছিলাম আবার সেই কথা যে ভিক্ষা করা বৈধ ইসলামে শক্তি সামর্থ্য থাকতে ভিক্ষা করা বড় ভিন্ন জিনিস কাজ করে খাও যে কোনো উপায়ে উপার্জন করে খাও হালাল উপায়ে পয়সা অর্থ উপার্জন করো এবং তা ভক্ষণ করো ইসলাম কাজের ওপরে মানুষকে উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করে তুমি কাজ করে খাও রাসুল্লাহাম বলছেন যদি ভিক্ষাকারী যাঙ্গী জানত যে আমার ভিক্ষা করার ফলে কি ক্ষতি হবে তাহলে সে চাইতো না মানুষের কাছে ভিক্ষা করতো না রাসুল্লাহুলি যে ব্যক্তি অমুখাপেক্ষী অভাব সেই ব্যক্তির চাওয়া সেই ব্যক্তির ভিক্ষা করা তার কেমতের দিনে তার চেহারায় সৌন্দর্যহীন হয়ে তার মানে তার চেহারা বিকৃত অবস্থায় উপস্থিত হবে কিন্তু আমি বৃদ্ধি করব কি দিয়ে মানুষের কাছে চেয়ে চে চে বৃদ্ধি করব। তাহলে সে আসলে জাহান অঙ্গার মানুষের কাছে চেয়ে বেড়ায় জাহান অঙ্গার চেয়ে বেড়ায় আরো বলছেন অনেক মানুষ আছে যে আমার কাছে চাইতে আসে আমি তাকে দি কিন্তু তার জন্য তা চাওয়া যায় ছিল না সে আসলে সঙ্গে করে নিয়ে যায় তার বগলে জাহান নামের আগুন নিয়ে যায় কুলতু কুলতুয়া রসুল আল্লাহ কাইফতী বলছেন আমি বললাম ইয়াল্লা রসুল আপনি তাকে দেন কোন আপনি জানছেন যে তার জাহান তাহলে দিচ্ছেন কেন রাসুল্লাহালাম বলছেন অস্বীকার করছে চাওয়া থেকে বিরত হতেই চাই না তাহলে আমার কি করার আছে চাইছে আমাকে দিতে হবে আমি দিচ্ছি আমার জন্য এটা চান না যে আমি কার্প্য করি আল্লাহ রসুল সবচেয়ে বড় দানি ছিলেন তাই না তার মধ্যে বিন্দু পরিমাণের কার্পণ্য ছিল না তিনি ইচ্ছা মতো দান করতেন তিনি এত উদার ছিলেন দানশীল ছিলেন জওয়াত আর রমজান মাস এলে আরো দানশীল হয়ে যেতেন এইভাবে রসুল প্রাণ মন সব খোলা ছিল উন্মতের জন্য যদি কেউ হাত পাতত কাউকে উপদেশ দিতেন কাউকে এমনি দি দিতেন সুতরাং রসুল্লাহাম এইভাবেই মানুষকে দিতেন তিনি বলছেন আব্দুল হাত কোনো বান্ধা পূর্ণ মোমেন হতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপত্তা পেয়েছে প্রতিবেশী তারিতা থেকে নিরাপত্তা লাভ করেছে সে মোমেন হতে পারে না ওমান যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস রাখে পরকালে বিশ্বাস রাখে সে যেন তার মেহমানের খাতির করে তার মেহমান এসেছে মেহমানের প্রতি যেন অনিহা প্রকাশ না করে মেহমানের সম্মান করে করার ক্ষমতা ততটুক সে করবে সম্মান করবে সে যেন ভালো কথা বলে নচেত চুপ থাকে বীরবির গিরগির গিরগির করতেই আছে বকতেই আছে যেখানেই যায় সেখানে গিরগির গিরগির ভালো কথা বলছো না খারাপ কথা বলছো ভালো কথা বললে বলো না চুপ থাকো খারাপ কথা বলো না অসংলগ্ন কথা বলো না অসঙ্গত কথা বলো না অন্যায় কথা বলো না কারণ যা বলা হয় মালিন ইল্লাহি রাকিব যা বলা হয় তা লেখার জন্য কি আছে ফেরিস্তা মজুদ আছেন তাই না ফেরিস্তা মজুদ আছেন সব কিছু লেখা হয় সব কিছু টেপ করা হচ্ছে সব ভিডিও করা হচ্ছে দেখানো হবে এ মতে সুতরাং ভালো কথা বলো না হয় চুপ থাকো সেই ধনীল এবং সবসময় নিজেকে পরিচ্ছন্ন রূপে রাখে আল্লাহ তালা অপছন্দ করেন আল্লাহ তালা ঘৃণা করেন সেই বান্দাকে যে বান্দা ওয়াসলিল পাপময় ওয়াসাইলুল ওয়াস এবং মানুষের কাছে নাচোর বান্দা হয়ে চায় একবার চাইলেও দিল না আবার চায় একে বলে নাচোর বান্দা হয়ে চাওয়া ইলহা মানে বারবার চাওয়া দেয় না আবার চায় এমন বান্দা এমন লোককে আল্লাহ তালা ঘৃণা করেন পছন্দ করেন না আমাদের বিষয়বস্তু এইটা যে মানুষের কাছে যে বান্দা হয়ে চাই আল্লাহ তাকে পছন্দ করেন না ঘৃণা করেন গড়িতা হাত থেকে উত্তম বিমান তাউল তুমি যার ভরণ মালিক তাদেরকে দিয়ে শুরু করো তুমি তোমার টাকা উদ্বৃত্ত টাকা দানের টাকা কাকে দিয়ে শুরু করবে তোমার নিকট আত্মীয় দিয়ে তোমার যাদের দায়িত্ব ভার আছে ইত্যাদি ইত্যাদি তাদেরকে দিয়ে শুরু করো শুরু করো নিজের পরিবার থেকে তারপর তুমি পরকে দান করো ওই নেন আর সব থেকে শ্রেষ্ঠ সাদকা হলো যা মানুষের ধনবত্তা রাখা অবস্থায় দেওয়া হয় মানে এমন দান করলাম যে দান করার সময়ে আপনি মোটামুটি সচ্ছল আছেন সচ্ছল থাকা অবস্থায় দান করছেন অথবা এমন দান করলেন যার ফলে আপনি অভাবী হয়ে যান না দুই হাত খুলে দান করলেন তারপরে শেষকালে নিজেই আবার অভাবী তা না সচ্ছল অবস্থা থাকাকালীন আপনি দান করুন সেটাই হচ্ছে শ্রেষ্ঠ দান যে ব্যক্তি তাকে আমি পেটে কাপড় বেঁধে পরে থাকব তবুও ভিক্ষা করব না আমি উপার্জন করে খাব তবুও ভিক্ষা করব না যদি কেউ পবিত্র পরিচ্ছন্ন থাকতে চায় আল্লাহ তালা তাকে পবিত্র থাকতে সহযোগিতা করবেন আর যে ব্যক্তি নিজেকে অভাবই মনে করবে না মানে অভাব শূন্য মনে করবে চাইবে যে আমার ভিতরে অভাব নেই আল্লাহতালা তাকে তৌফিক দেবেন সে অভাবশূন্য হয়ে যাবে বোখারি মুসলিমের আদেশ অতএব বুঝতেই পাচ্ছেন। যে অভাব অভাবশূন্যতা মানে যদি আপনি চেষ্টা করেন আমি অপরের মুখাপেক্ষী হব না আমি নিজে নিজের পায়ে দাঁড়াবো নিজে উপার্জন করব যেভাবেই হোক তবু আমি কারো মুখাপেক্ষী হব না আমি না কোনো আত্মীয় অনাত্মীয় কোনো মানুষের মুখাপেক্ষী হব না তাহলে আল্লাহ তালা আপনাকে সহযোগী সাহায্য করবেন যে আপনি অমুখাপেক্ষী হয়ে যাবেন এবং নিজের পায়ে দাঁড়াবার আত্মনির্ভরশীল হবেন স্বনির্ভরশীল হবেন তখন আপনি উপার্জনে উদ্বুদ্ধ হবেন অনুপ্রাণিত হবেন এবং এমন কাজ পাবেন ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে তৌফিক পাবেন যে আপনাকে ভিক্ষা করতে হবে না মানুষের কাছে ছোট হতে হবে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমিন এখন কিছু যদি মাধ্যমে আমরা কাটাতে পারি উত্তম কোরআন হাদিস থেকে বুঝতে পারছি যে ভিক্ষাবৃত্তি একটা নিকৃষ্ট পেশা এখন ভিক্ষুকে ছড়াছড়ি আজকের পৃথিবীতে প্রত্যেকটা মানুষই ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে গ্রহণ করেছে এখন আমার কোরআন হাদিসের মধ্যে সঠিক ভিক্ষুককে এরকম কোনো সিস্টেমেটিক্যালি কিছু বলে দিয়েছেন যে সঠিক ভিক্ষুক কাকে আমরা ভিক্ষা দিতে পারি তার বর্ণনা কোরআন হাদিস থেকে আমরা আলোচনায় যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে মাত্র তিন ব্যক্তি হচ্ছে সঠিক ভিখারী দুই দুইবার আগে উল্লেখ করা হয়েছে যে সঠিক ভিখারী হলো মাত্র তিন ব্যক্তি এই তিন ব্যক্তিকে আমরা ভিক্ষা দিতে পারি বা জাকাত দিতে পারি তবে আমাদের জাকাত কবুল হবে এ ছাড়া কোনো ভিক্ষুক ভিক্ষা করতে পারে না তার জন্য হালাল না समाज उचित समाज मानुषरा जदिनी बिली बंटन जकत इत्यादि करत जकत ठीक मत बत निज निज समाजे पर तचर्या करत परदर्शन कर तीन समय अभावर समय तेजे अर्थ पहुँचे दीत निजे टशत आढ़ाई टाक जे हिसाब करा पोच दित भिक्षुक समाजे थकतना हमारे समाज के भिक्षा भित्ती भिक्षुक उभयी विलुप्त होत কিন্তু সমস্যা হচ্ছে আমরা আমাদের নিজেদের দায়িত্ব পালন করি না আমাদের যারা ধনপতি যাদের ধন আছে তারা তাদের দায়িত্ব পালন করে না ঠিক মতো জাকাত বের করে না এবং যারা জাকাতের হকদার তাদের কাছে সেই জাকাত ঠিক মতো পৌঁছে দেওয়া হয় না বলেই তারা বাধ্য হয়ে ভিক্ষা করে অবশ্য যারা পেশাগত ভেখারী তাদের কথা আলাদা তো তিন ব্যক্তি ছাড়া ভিক্ষা করা যায় নয় এ কথা আমরা আগেই জেনেছি নম্বর এক কে এমন অর্থ দণ্ডে দণ্ডিত যে তার অর্থ পরিশোধ করার জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না তাকে তার অর্থ পরিশোধ করা পর্যন্ত পরিমাণে টাকা তাকে বা জায়গা থেকে বা ভিক্ষাস্বরূপ তাকে দিতে হবে তার জন্য যায়জ নম্বর দুই যে যে প্রাকৃতিক দুর্যোগগ্রস্ত তার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে তার খাবার মতো কিছু নেই তখন সেই প্রাকৃতিক দুর্যোগগ্রস্ত যে অভাবী হয়ে পড়েছে তার জন্য ভিক্ষা করা যায়জ এবং তাকে যায় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার স্বাভাবিক সচ্ছলতার জীবনে ফিরে এসছে আর নম্বর তিন নম্বর তিন হচ্ছে সেই ব্যক্তি যাকে অভাব স্পর্শ করেছে আর তার পরিবেশের তিনজন ব্যক্তি সাক্ষী দিয়ে বলেছে যে হ্যাঁ অমুক লোক সত্যপক্ষেই নিঃস্ব অভাবই তাকে দেওয়া উচিত এই তিন ব্যক্তি গরিব ব্যক্তি নিঃস্ব ব্যক্তি এবার আমরা জানি যে সমাজে দুই শ্রেণীর মানুষ আছে এক হচ্ছে ফকির আর এক হচ্ছে মিসকিন দুই মধ্যে পার্থক্য কি ফকির যার এক বেলারও খাবার নেই যে মানুষের কাছে চেয়ে চেয়ে খায় আর মিসকিন যার একবেলার খাবার আছে কিন্তু আর একবেলা কি কী খাবো বেলা কী খাবো এই টেনশনে থাকে একবেলা খায় কখনও খায় কখনো খায় না কিন্তু মানুষের কাছে হাত পাতে না আর আমাদের অনেক জাহেল আছে ইয়াহসা বহমুল জাহিল ও আগ্নিয়া অনেক জাহেল আছে তাদেরকে অভাব শূন্য মনে করে তাদেরকে অভাব হলে তো চাইতো চায় না তো দেবো কেন কিন্তু সে খোঁজ নিয়ে দেখে না যে বেচারির একবেলা চলে একবেলা চলে না এক বেলা খায় এক বেলা খায় না একবেলায় বেলায় চুলো জলে আর একবেলায় চুলো জলে না কেউ খোঁজ না আসে সে পারে না পেটে খিদে মুখে লাজ এইজন্য জন্য বুক ফাটে তো মুখ ফটে না এমন অবস্থা তাদের এর ফলে তারা দিন যাপন করে সমাজের উচিত এই শ্রেণীর মানুষদের খোঁজ খবর নিয়ে তাদের ব্যবস্থা করা তাদের অভাবকে দূর করা আল্লা আমাদেরকে তৌফিক দেন বসাল নবীন মোহাম্মদ আলাহি ওয়াসবি আজমাইন ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহি Oh, yeah.